انا شهده ان سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله <تصفيق> الذي علمه الله فاحسن تعليما وادبه الله فاحسن تاديبا ثم بعث الله اله الى كف تن الناس معلم الله اللهم صل وسلم عليه وعلى اله واصحابه وازواجه وذرياته واهل بيته উন্মতি أُمَّتِهِ ফোক مِلَّتِهِ মিলতি অনুযায়ী أَجْمَعِينَ أَمَّا بَعْدُ فَأَعُوذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ বিস্মিলহম নিহী লকদমু فيهم رسولا من মিফুসিহি প্রসূল ফুৎল আল আজী ওিআ আলিম মু সদকাল্লাহ মৌলানসুল্লাহি সাহু আলাইলাম إن في الجسد لمضاة إذا صلحت صلح الجسد كله وإذا فسدت فصد الجسد كله ألا وهي القلب وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين রানা তকল মিনা ইন্নক লালি চিন আরব আমারা হিন্দু সত ہم وطن হম سارا جہاں ہمارا দুদু মে পহলা ও ঘর খুদা কম উমারা বাতিল সে দাবেন আয়া সে মানি হাম সোবার কর চুকা হু এমতিহা हमारा बातिल से दबने वाले आया से मानी তী কী আমানত সিনু মে হমারা আসানি نشان ہمارا قابل صد احترام সদাহ قدر حضرات علماء হজরাতাম বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে আগত আল্লাহ আল্লাহার্কের প্রেম পিপাসু মুসলমান ভাইরা মহান আল্লাহ রব্বুল্লাহ আলমিনের অপরিসীম দয়ার মেহরবানি আল্লাহ হরবুল্লাহ আলমিন আমাদেরকে দেশের ঐতিহ্যবাহী ইসলামী বিদ্যাপীঠ আমাদের প্রাণপ্রিয় দিনী শিক্ষা কেন্দ্র জামিয়া ইসলামিয়া ওবাইদিয়া নানুপুরের এই আজিম শান মহতি সালানা জলসায় আমাদেরকে অংশগ্রহণ করার তফফিক দিয়েছেন এই আমরা সবাই মহান রব্বুল আলমিনের শোকর আদায় করি আলহামদুলিল্লাহ खनेकल एकद्देश्य आसा एखान किसु पवा एखान किसुवा हुकुम रक्षार्थे আপনাদের সামনে বসা আল্লাহ সুবাহ আল্লাহর হাবিব জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লামকে এই পৃথিবীতে প্রেরণ করেছেন তিনটি কর্মসূচি দিয়ে এই তিনটি কর্মসূচি আল্লাহ সুভায়ানাহুয়া তায়ালা কোরআন শরীফের আয়াতের মধ্যে উল্লেখ করেছেন এই তিন কর্মসূচির প্রথম কর্মসূচি হল রসুল আক্রম সাল্লাহ আলি ওয়াসাল্লাম আল্লাহ ফাকের বান্দাদের সামনে কোরআনে কারিমের আয়াতগুলা তেলাওয়াত করে করে শোনাবেন রসুল আকরম সাল্ল্লাহ আলিউসাল্লাম আল্লাহাকের বান্দাদেরকে কোরআন শরীফের তিলাওয়াত শিক্ষা দিবেন রসুল আকরম সাল্লাহ আলিউসাল্লাম এই পৃথিবীর মানুষদেরকে কোরআন শরীফের রিডিং পড়া শিখাবেন এই জন্য হুজুরে পাক সাল্লাহু আলিউসালামের সাথ করেছেন ইনামা বু ইস্তুম আল্লিমা হে দুনিয়ার মানুষ আমি তোমাদের জন্য প্রফেসর হিসাবে প্রেরিত হয়েছি প্রফেসর রসু আকরম সাল্লু আলী ওয়া্লামের সানে এরকম শব্দ বেমানান তারপরেও আমি শব্দটা ব্যবহার করলাম আমাদের দেশের জেনারেল লাইনের শিক্ষিত বা একটু বুঝানোর জন্য আমরা তো কথায় কথায় মধ্যে মধ্যে একটা দুইটা ইংরেজি শব্দ না বলতে পারলে শিক্ষিতই মনে করি না কথায় কথায় কথার মাঝখানে এক দুইটা ইংরেজি শব্দ যদি বলা না যায় তাহলে লোকটাকে আমরা শিক্ষিতই মনে করি না নিরেট মোল্লা মনে করি আর মনে করি মোল্লার দল কিছু বুঝে সুঝে না বর্তমান দুনিয়াতে যারা প্রফেসর আছেন এরা কোন না কোনো এক ইউনিভার্সিটির প্রফেসর কোনো না কোনো এক কলেজের প্রফেসর উনি যেই কলেজের প্রফেসর ওই কলেজের শিক্ষার্থীরা ওনার ছাত্র আরও যে হাজার হাজার লক্ষ লক্ষ কলেজ ইউনিভার্সিটি বিশ্বের মধ্যে আছে সেই সমস্ত কলেজ ইউনিভার্সিটির শিক্ষার্থীরা উনার কিছু না সরকার যাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী ওসালামকে আল্লাহ ফাকরুল আলমিন গোটা বিশ্বের মানুষের জন্য প্রফেসর বানাইয়া পাঠাইছেন আর এই কারণে হুজুরফাক সাল্লু আলী ওয়াসাল্লাম সমগ্র বিশ্বের মানুষের জন্য শিক্ষক এবং সমগ্র বিশ্বের মানুষ রসুল আক্রম সাল্লু আলী ওয়াসাল্লামের ছাত্র দুর্ভাগ্যবশত एक शिक्षा प्रतिष्ठान जतगूला छात्र था सब छ्र शिक्षक बाध्य छात्र था के, ना किसु नाफरमान छ्र ठीक ना बेठी आपन जाना आना हमें जानी हमे मध्य फेफार पत्रिक देखी को शिक्षा प्रतिष्ठान सार क्लस करार जो क्लस আর ছাত্ররা সারের সামনে সারের শেয়ারটাকে উল্টাই দিছেন আমরা মাঝে মধ্যে ফেফার পত্রিকায় দেখি স্যার ক্লাস করার জন্য ক্লাসে গেছেন স্যার ক্লাসে ছাত্রদেরকে পাঠ দিচ্ছেন আর ওই ক্লাসের থেকে কিছু ছাত্র ভাই রইয়া বারান্দা দিয়া সারের বিরুদ্ধে স্লোগান দেওয়ার মিছিল করে আমরা মাঝে মধ্যে বেপার পত্রিকায় দেখি স্যার ক্লাস করার জন্য ক্লাসরুমে ডুকার জন্য গেছেন দরজায় আর ছাত্ররা সামনে আমার ভাইয়েরা সত্য কথা যদি সমর্থন না করেন স্বীকার না করেন আল্লাহর কাছে দাবি থাকতে হবে না যে आपे मध्य तो एमो देखी सार क्लस करूमे गे छात्र कत गिटान शुरू कर शिक्षक के से बर्तमान विद्या शिक्षक के शिक्षार नाम सुशिक्षा शिक्षार नाम প্রগতিশীল শিক্ষা যদি হয় মুসলমানের বাচ্চাদের এই ধরনের শিক্ষার দরকার না যে শিক্ষায় শিক্ষার্থীদেরকে বেআব বানায় সরকার আলম জানাবে মুহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লামকে আল্লাফাক গোটা পৃথিবীর মানুষের জন্য শিক্ষক বানাইয়া পাঠিয়েছেন দুর্ভাগ্যবশত কিছু ছাত্র তো ছাত্র হিসাবে স্বীকার করছে আনুগত্য স্বীকার করছে জি স্যার আমরা আপনার ছাত্র মানিয়ে নিলাম আর কিছু ব্যাধ ছাত্র অবাধ্য হইয়া গেছে ওই অবাধ্য ছাত্রগুলার একজনের নাম আবু জাহেল ওই নাফরমান ছাত্রগুলার একজনের নাম আবু আব ওই নাফরমান ছাত্রগুলার একজনের নাম জজ ডাব্লিউ বুশ আমার ভাইয়েরা দুস্থ আমি তিনজনের নাম নিয়ে দিলাম এইবার এখান থেকে আপনারা গবেষণা করি বাহির করেন এই তিনজনের অনুসারী কেয়ামত পর্যন্ত যত আসবে যত আছে এরা সবাই নাফরমান ছাত্র এরা সব কি নাফরমান সবাই জন্য আল্লাহ আকুল আকুমসাল্লাহ ইসলামকে শিক্ষক বানাই পাঠাইছিলেন আবু বকর অমর ওসমান আলী শিক্ষক হিসাবে মানছে আবু জেহাল আবুল হাব মানে নাই বুঝি থাকলে বলেন আবু বকর ওমর ওসমান আলী মার্কা শিক্ষক বর্তমানেও দুনিয়াতে আসে নাই আমার ভেড়া এই নানুপুর জামের ওবাইদিয়ার শেখুল হাদিস শেখুল মলকুল মাকুল উস্তিয়াল মক্তরম হজরতল আলাম হজরত মৌলানা শেখ আহমদ সাহেব দামকাতবারকা বকর উসমান আর যে সমস্ত ছাত্ররা জামিয়া বাইজে বাজ্য ছাত্র আর আবু জেহলাবুল হকমার শিক্ষক আমাদের দেশে আছে তাদের কাছে যারা পড়ে তারা ওই আবু জেহেল আবুল আহ মার্কা ছাত্র কথা সোজা না বাঁকা সহজ না কঠিন বুঝার বেশ কম আছে এখন তো হকতায় আহমক বাজার আমার নানু হুজুর রহমতুল্লাহ আলাই বলতেন হক কথায় আহমক বাজার গরম বাতে বিলায় বাজার কইলে মাই মারি খায় না কইলে ভাবে আরাম খায় মনে কষ্ট নিবেন না কেউ মনে কষ্ট নেওয়ার জন্য বলতেছি না বলতেছি আমাদের সূর্য সন্তানদেরকে আমরা কোন ফতে পরিচালিত করতেছি বুঝার জন্য আমার গোটা বাংলাদেশ থেকে এখানে আপনারা আসছেন রসুল আক্রম আলী ও সালামের দেওয়া দায়িত্ব আমাদেরকে আদায় করতে হবে নতুবা আপনারাই কেমতের মা জানে কেরামের বিরুদ্ধে অভিযোগ দায়ের করবেন দায়িত্ব আমাদেরকে আদায় করতে হবে হাজরাত ওলামাই কেলামের পক্ষ থেকে আমি করতে না পারেন একটা ছেলে যখন সাত বছর ওই ছেলেটা আব্বা আম্মার কলিজার টুকরা থাকে কিনা জি সন্তান কোনটা নাফরমান হবে কোনটা ফরমাবরদার হবে এটা সাত বছর বয়সে বোঝা যায় কোন ছেলেটা বড় আলেম হবে কুন্সেলেটার সন্ত্রাসিয়ার আর হাইজেকার তৈরি হবে এটা সাত বছর বয়সে বোঝা যায় অতএব সাত বছর বয়সে সমস্ত সন্তানেরা আব্বা আম্মার কলেজার টুকরা সন্তান থাকে আমার ভাইয়েরা এই কলিজার টুকরা সন্তানটা শেষ পর্যন্ত টিজার হয় কিভাবে শেষ পর্যন্ত হাইজেকার কিভাবে হয় শেষ পর্যন্ত মদদি জুয়ারি কিভাবে হয় শেষ পর্যন্ত নারী দর্শক কিভাবে হয় আমার বেয়েরা দোস্তহবাবরা তিন জাতের কারণে কয় জাতের কারণে তিন জাতের কারণে আবেগের বসীভূত হইয়া না জজবার শিকার হইয়া না গঠনমূলক কি গঠনমূলক আমার নানু হরিফজুর রহমতুল্লাহ বলতেন আমার কথা যদি ঠিক হয় কে আন অমান্তায় আর যদি ব্যাঠিক কয় আমারে বুঝে কেন দিতে যদি হুজুরের সাকৃত থাকি থাকেন হুজুরের সহপতি আপা থাকি থাকেন তাহলে আপনাদের মনে থাকার কথা এই নানুপুর মাদ্রাসার মসজিদের মধ্যে হুজুর বলতেন যদি আমার কথা ঠিক হয় কেন মানতে আর যদি ব্যাঠিক হয় আমার বুঝে কেন দিতে আমার কথা যদি গঠনমূলক হয় ডিনাই করবেন কেন মানবেন না কেন আর যদি গঠনমূলক না হয় আসেন আমাকে বুঝাই দেন সেই সাত বছর বয়সের আমার কলিজার টুকরা সন্তানটাকে আমি তো চাইছিলাম চরিত্রবান বানানোর জন্য সুশিক্ষিত বানানোর জন্য সমাজের মধ্যে নক্ষত্রের মতো জলমল জলমল করার জন্য আমার সেই সূর্য সন্তান আমার সেই কলেজার টুকরা চরিত্রহীন কিভাবে হল নারী দর্শনকারী কিভাবে হলো। মদি কিভাবে হল জুয়ারি কিভাবে হল ইপ্তেজার কিভাবে হল বোমাবাস কিভাবে হল মানুষ খুনকারী কিভাবে হল আমার সেই সূর্য সন্তান পেশাদার কিলার কিভাবে হল কয়জনের কারণে তিনজন কয়জন তিনজন এক নম্বর মা বাপ এক নম্বর মা বাপ আব্বা আম্মার ভুল পরিচালনার কারণে যাও আব্বা আম্মা ছেলেটাকে হাঁটাই দেওয়ার দরকার ছিল এই রাস্তায় হাঁটাই দিছে এই রাস্তায় এই ভুল পরিচালনার কারণে কলিজাল টুকরা সন্তান নিজের সন্তানের নিজের পায়ে নিজের সন্তানের পায়ে নিজে কুঠারাঘাত করে দিছে নিজের ভুল পরিচালনার কারণে আমার ভাইয়েরা দুস্থাপ একটা উদাহরণ না দিলেই নয় আমাদের দেশে বর্তমানে ইংলিশ মিডিয়াম স্কুল কতগুলো বাইরে আমাদের দেশের লোকেরা ছেলে মেয়েদেরকে উচ্চ শিক্ষিত করার জন্য সত্তর পার্সেন্ট ছাত্র সেখান থেকে নেশা করায় অভ্যস্ত হয়ে যাবে বাইরে ফেমার পত্রিকা আপনারা দেখেন না ঢাকায় একটা মেয়ে একসাথে তার আব্বা দুজনকে হত্যা করছে এই খবর আপনাদের কাছে আসে নাই একসাথে আব্বা করছে। হত্যা করছে অথচ তার হুইস অফিসার ছিল এমন চৌকস পুলিশ অফিসার আব্বাকে সহ মাকে সহ দুজনকে হত্যা করছে এই মেয়ে তথাকথিত সেই ইংলিশ মিডিয়াম স্কুলের ছাত্রী ছিল মদের নেশায় অভ্যস্ত ছিল এবং এছাড়া আমার কাছে আরো প্রমাণ আছে আমার মুসল্লি আমার মুসল্লি বড় আশা করে ছেলেকে ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করা শেষ পর্যন্ত যা হওয়ার পরিণতি তাই হয়েছে এখন সেই ছেলের আর নামাজের দিকে কোনো ভূক্ষেপ নেই ইংলিশ মিডিয়াম স্কুলের ছাত্র আমাকে বুঝান তাহলে আমার সূর্য সন্তান নষ্ট হল প্রথমে কারণে আমার কারণে আমার এই উজ্জ্বল ভবিষ্যতেরা আমাদের আগামী দিনের নক্ষত্রাহি ওয়সাল্লামের কলিজার টুকরা উম্মত গুলা আল্লাহু একবার বাগের শিকার হইয়া যেতেছে ভাল্লুকের শিকার হইয়া যেতেছে ইয়াহুদি খ্রিস্টানের শিকার হইয়া যাইতেছে আব্বা আম্মার ভুল পরিচালনার কারণে এই দেশের সূর্য সন্তানেরা নষ্ট হওয়ার জন্য দুই নম্বরে দায়ী দুর্নীতিবাজ চরিত্রহীন শিক্ষক দুর্নীতিবাজ চরিত্রহীন শিক্ষক শিক্ষক যদি চোর হয় ছাত্র ঢাকা হবে এটাই স্বাভাবিক শিক্ষক যদি কলমের খোঁচায় চুরি করে ছাত্র ঢেগারের কোচায় ডাকঘাতি করবে খাইজেক করবে এটাই স্বাভাবিক বুয় পা জাতি নত পা জেনা কেরদার যে না জাদা জেনা কার যে মরুদুম সক যে সক মরুদুম নাজায়দ যে যাও গুন্দুম যে গুন্দুম যাও নায়দ আল্লাহ আরেফাল্লামা জামি রহমতুল্লাহ বলেন মানুষের প্যাট থেকে মানুষ জন্ম নিবে কুকুর জন্ম নিবে না এটাই স্বাভাবিক কুকুরের পেট থেকে কুকুর জন্ম নিবে মানুষ জন্ম নিবে না এটাই স্বাভাবিক ধানের ছড়ার থেকে ধান পাওয়া যাবে গম পাওয়া যাবে না এটাই স্বাভাবিক আর গমের শীষ থেকে গম পাওয়া যাবে ধান পাওয়া যাবে না এটাই স্বাভাবিক আমার ভাইয়েরা শিক্ষক যদি দুর্নীতি শিক্ষক যদি চুরিতে অভ্যস্ত হয় শিক্ষকের যদি নৈতিক চরিত্রে দূষণ থাকে এমন শিক্ষকের থেকে ভালো ছাত্রবান ছাত্র কোনো দিন আসা করা যাবে না এদের কাছে পড়ি পড়ি শেষ পর্যন্ত হাইজেকার টাউট আর চোরার ঢাকা তার গুন্ডা তৈরি হয় আজকে সারা বাংলাদেশের মানুষ দেশের প্রত্যন্ত অঞ্চলের মুসলমান ভাইয়েরা আপনারা এখানে আছেন আমি বিক্ষিপ্ত বিক্ষিপ্তভাবে বাংলাদেশের বিভিন্ন জেলার ছোট ছোট মাহফিল গুলোতে একটা কথা বলি আজকে এই মাহফিলে বদনাম করে আমরা নাকি খারাপ আমরা নাকি সন্ত্রাসী আমরা নাকি জঙ্গি আমরা নাকি বোমাবাজ আমরা নাকি খুনি আমরা মাদ্রাসার ছাত্ররা আমরা নাকি খারাপ আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই আজকে ডিসেম্বর মাস শেষ জানুয়ারি মাসের নতুন বছরের প্রথম দিন নতুন বছরের প্রথম দিন গেল বছরটা দুই সালের শেষ মাস ডিসেম্বর মাস একত্রিশ দিনে গেছে কত দিনে আমার ভাইয়েরা দুঃস্বভাব এই মাস বিলে উচ্চশিক্ষিত বেয়েরা আছেন থাকায় স্বাভাবিক এখানে প্রশাসনের বাইরে আছেন থাকায় স্বাভাবিক এখানে ডিবিএস আছেন থাকায় স্বাভাবিক আমি আপনাদেরকে মিনতি বড় কণ্ঠে ইনসাফের সাথে একটা কথা জিজ্ঞেস করতে চাই দুই সালের একত্রিশ দিনের মাস ডিসেম্বর মাস বাংলাদেশে চৌষট্টি জেলা আছে চৌষট্টি জেলায় চৌষট্টিটা কোর্ট আছে চৌষট্টিটা কোর্ট আছে প্রত্যেক কোর্টে ডিসেম্বর মাসের একত্রিশ দিনে কতগুলা মামলা দায়ের হসে চুরির মামলা নারী দর্শনের সাথে ন্যায় পরায়ণতার সাথে দুই হাজার সালের ডিসেম্বর মাসের দিনে বাংলাদেশের চৌষট্টি কোর্টে যত ক্রাইমের মামলা হয়েছে যত অপরাধের মামলা হয়েছে এই মামলাগুলাকে জরিপ করুন নিশ্চয়ই কতগুলা ক্রিমিনাল আছে অপরাধী আছে এই ডিসেম্বর মাসের একত্রিশ দিনে ৬৪ জেলার চৌষট্টি কোর্টে যত মামলা দায়ের হয়েছে এই মামলার আসামি যারা অপরাধী যারা এদের শতকরা কত পার্সেন্ট মাদ্রাসার ছাত্র আর আলেম আছে আমি চ্যালেঞ্জ করলাম আমি চ্যালেঞ্জ করলাম শতকরা ফার্স্ট পার্সেন্ট মাদ্রাসার ছাত্র পাওয়া যাবে না শতকরা ফার্স্ট পার্সেন্ট আলেন পাওয়া যাবে না তারপরেও ধরে নিলাম পাঁচ তারপরেও ধরে নিলাম কয় পার্সেন্ট ফার্স্ট আমার ভাইয়েরা যদি পাঁচ ক্রিমিনাল মাদ্রাসার ছাত্র থাকে বাকি নাইনটি এরা কোন ফ্যাক্টরি উৎপাদন এরা কোন কারখানার তৈরি সেই সমস্ত না করোদায় মাহামিন কেমন আস্তায় তুমি সাক্ষী থাকো আজকে আলমাদেরকে মাদ্রাসার ছাত্রদেরকেওনা জাবু নগরীর মত এরকম সরল সহজ এরকম সরল সহজ জাতীয় আন্তর্জাতিক বিশ্বানন্দিত হাদিস বিশারত কয়জন আছে আমাকে বলেন জোনাইদ বাবুনগরী জীবনে কোনদিন একটা মাসি মারছেি মারছে একটা মাসি যে সমস্ত মানুষ জীবনে একটা মাসি মারে না তাদেরকে মানুষ হত্যার দয়ে অভিযুক্ত করা আসলে এদের মানুষ হত্যা করা এদের অভিযোগ নয় বরং এদের অভিযোগ হল এই মানুষগুলা আল্লাহর কথা কেন কয়। কাসুলের কথা কেন বলে কোরআনের কেন কথা বলে ইসলামের কথা কেন বলে এটাই হল এদের অভিযোগ আজকে মোল্লা মলবীরা মাদ্রাসায় তালামারি যাই বসে যাক দেখবেন এদের বিরুদ্ধে এরাও আবার কাউমি মাদ্রাসার বিরুদ্ধে কাকে বুঝাইতাম মনের জালা। আমার নান হরিজুর রহমতুল্লাহ বলতেন মনের জালায় বনে গেলাম বনে পাইলাম সোনা বিষের লাডু তেমরে চোর সাত জনা কোমরের চুরির আগাতে মরে বনের মানুষ মারে শোনেন মহারাজ মাদ্রাসার আলেমেরা ত্রিয়ন্তি মসলকের আলেমেরা এরা তো হক হক প্রিয় হক এরা সত্য কথা করে সত্য বলতে দিদা করে না যে দিক থেকে উপর নবীর তরিকার উপরে আক্রমণ আসে আঘাত আসে অপরাধ সবাই বলেন সবাই কি বানাইয়া পাঠাইছেন শিক্ষক বানাইয়া তো রসুল্লাহ ইসলামের প্রথম কর্মসূচি কি ছিল কোরআন শরীফের তালাবাত কোরআন শরীফের আমার বাইরা দুস্তাব ও জেনারেল শিক্ষিত যুবক ভাইয়া তরুণ দুনিয়ার ফেফার পত্রিকা সব পড়তে পারেন দুনিয়ার ম্যাগাজিন উপন্যাস সব পড়তে পারেন দুনিয়ার বাংলা বই পুস্তক সব পড়তে পারেন এই বেটা ক্রিকেটের সংবাদ পড়তে পারো ব্যাডমিন্টনের সংবাদ পড়তে পারো ফুটবলের সংবাদ পড়তে পারো আল্লাহর কোরআন কেন পড়তে পারো না তোমার মধ্যে অনুসূচনা আসে না তুমি সীতারা নির্তান করি বড় ঘরে জন্ম নিছ না মুসলমান আমার ভাইয়েরা কোরআন শরীফের অর্থ তর্জুমা তাপসির যদি নাও বুঝে সুযোগ তালাওয়াতের একটা ক্রিয়া আছে না নাই বাহারে আলামে আলমে হসনস দিলাম বাহারে আলামে হসনস দিলাম বরং আসা বে সুরত রা ববো অর বা মানারা ও দু গোলাপ ফুলের মধ্যে দুইটা জিনিস আছে কটা দুইটা একটা হলো রং আর হলো গ্রাম ঠিক না বেটি গোলাপ ফুলের মধ্যে কয়টা জিনিস আছে দুটা জিনিস একটা রং আর একটা গ্রাম গোলাপ ফুলের দিকে তাকালে দৃষ্টিনন্দিত হয় সকে সুন্দর লাগে ঠিক না বে ঠিক আর নাকে লাগালে গ্রানে অন্তরটা মোহোমোহ হইয়া যায় ঠিক না কশিস তেলাওয়াতের কশিস আল্লাহ হজরতনুল হাত রাজিয়াল কারের বাচ্চারা আবু জেহেলের আহ্বানে মিটিংয়ে বসছে আবু জাহেল সেই মিটিং এর মধ্যে ঘোষণা করল আজকে মোহাম্মদের মাথাটা কাটিয়ানি যে ব্যক্তি আমার সামনে রাখতে পারবা আমি তাকে একশের পুরস্কার দান করব হজরতেলওয়ারকে ডুলেইয়া কয় আবু জেহেল আমি অমর ইবনুল খতাব তোমার সঙ্গে প্রতিজ্ঞা করলাম যতক্ষণ পর্যন্ত মোহাম্মদের মাথা কাটিয়ানি তোমার সামনে রাখতে না পারি ততক্ষণ গড়ে ফিরে যাব না حضرت عمر ইবনুল الخطاب رضی اللہ عنہ তখনও পর্যন্ত ইসলাম গ্রহণ করেন নাই আমার বাইরা লম্বা ঘটনা ঘটনা বলা আমার উদ্দেশ্য না সামনে আমার একটা উদ্দেশ্য আছে বয়ানের একটা কথা বলার জন্য সেই কথাটার আগে একটা কথা বলি হজরতে অমর ইবুল খতাব রাজিয়াল্লাহানু লংটা তলোয়ার কাঁধের উপরে লইয়া যাইতেছে সরসর করি করে সামনের দিকে রাস্তার মধ্যে হজরতে নয় বিবনে আবদুল্লাহ আনুর সাথে দেখা নয় বিবনে আবদুল্লাহ রাজিয়াল্লাহনু জিজ্ঞেস করে অমর কোথায় যাইতেছ হজরতে অমর ইবনুল খতাব রজিয়াল্লাহানু বলেন মোহাম্মদের মাথাটা কাটিয়ে আনার জন্য যাইতেছি তখন ইসলাম গ্রহণ করছেন কাভারদের নির্যাতনের ভয়ে ইসলামকে গোপন করিয়া তৌরিয়া করিয়া করিয়া চলে ইসলাম প্রকাশ করে না আমার বেয়েরা দোস্তা বাবেরা হজরতের নইমিবনে আবদুল্লাহ রাজিয়ালু বলে আমার তোমার তো সাহস কম না তুমি মোহাম্মদের মাথা বেটা বেআব তোর তো সাহস কম না এত বড় স্পর্ধা আমার মুখের উপরে এত বড় কথা বললি তোকে আমি ছাড়বো না আগে তোর মাথা ফেলে দেব তারপরে অন্যদের কথা আমার হজরত নয় তোমার গায়ে আমার থেকে শক্তি বেশি আমি দুর্বল তুমি আমাকে মাত্রা হত্যা করতে পারবা আমি মানি তার আগে তোমার একটু সরম লাগা দরকার তোমার লজ্জা করে না হজরতমার হত্যা রাজি আল্লাহনুকে কি বললি নয় মিমা আব্দুল্লাহ রাজিয়ালু বলেন আমার তুমি কোন লজ্জায় মোহাম্মদের মাথা কাটিয়ে আনার জন্য যেতেছ যেই লোক নিজের ঘরটা সামলাইতে পারো না হজরাতে ওমরুল খাত্তাব রোজিয়াল্লাহনু বলে আমার ঘরে কি হয়েছে নয় বিবনে আব্দুল্লাহ রোজিয়াল্লাহন কী হয়েছে যাইয়া দেখো না তোমার বোন ফাতেমা বিনতে খাত্তাব আর ফাতেমার স্বামী দুজনের ঘরের মধ্যে কি চলতেছে যাইয়া একটু দেখো না নিজের ঘরটা রক্ষা করতে পারো না মোহাম্মদের মাথা কাটিয়ে আনার জন্য যাইতেছ তোমার সরম লাগে না গরম মানুষ এক সেকেন্ড দেরি করে নাই সঙ্গে সঙ্গে গুরি গেছে গুরি আল্লাহ একবার রবানা হয়েছে ফাতেমা বিনতে খতাবের স্বামীর সুরায় তাহার তেলাওয়াত শিক্ষা দিতেছিলেন যখন হজরত অমর রাজি আল্লাহানু দরজার মধ্যে টোকা দিচ্ছেন ফাতেমা বিনতে খত্তাব রাজি আল্লাহনু বলে কে অমর ই খত্তাব রাজি আল্লাহনু করজা খোল হজরতন খাবজি আল্লাহন গড়ের মধ্যে ডুকছেন ঢুকিয়ে জিজ্ঞেস করে এ ফাতেমা তোদের গরের থেকে কিসের একটা আওয়াজ বাহিরে যাইতেছিল আমি একটু দূরের থেকে অত সেই আওয়াজটা শুনলাম কিসের আওয়াজ রে এটা ফাতেমা বিনতে খতাম আওয়াজ তাড়াতাড়ি বল ফাতেমা কয় না কই আমরা স্বামী স্ত্রী কথা বলতেছিলাম হজরত অমর রোজি আল্লাহ অনু থেকে দৌড়্রা বাহির করি এই শুরু ফাতেমাকে দৌড়া দিয়ে ফিটানো ফিটাইতে ফিটাইতে ফিটাইতে ফিটাইতে এইবার ফাতেমার স্বামীকে দৌড়া মারা শুরু করছে মারতে মারতে মারতে মারতে সমস্ত শরীর ফাতেমার স্বামীর রক্তাক তোয়া গেছে এইবার ফাতেমা বিনতে খাতা আস্তে আস্তে বসার থেকে উঠছেন উঠি দররা দৌড়্রাদৌড়ি ফেলছেন হজরত আমার ফারুক দৌর্রাদৌড়ি কয় ভাই থামো তোমার সাথে এখন একটু বুঝা পড়া করা দরকার শেষ পর্যন্ত তুমি আমাদেরকে কি করতে চাও মেরে ফেলবা মেরে ফেলতে পারো কিন্তু কণ্ঠে দেবে তোমাকে জানাইয়া দিতে চাই এখন আর গোপন করার কোনো কাজ নাই আমরা দুজন ইসলাম গ্রহণ করেছি মোহাম্মদের নামের কলমা পড়েছি তুমি কি করতে চাও মেরে ফেলতে চাও মেরে ফেলম মারতে পারবা কিন্তু কলমের থেকে ইমান বাহির করতে পারবা না তাও সেই দেখি আমার নতুন তী কী অমানত সিনুমে হাম আসা মিটানা নামো নিশান হম আমার ভাইরা দু জুগে জুগে বা যুগে যুগে এরকম অপচেষ্টা করছে ইসলামের বাতি যুগে যুগে ইসলামের বাতিকে নির্বাপিত করার জন্য তোরা অনেক চেষ্টা করেছ কিন্তু ইমানওয়ালা মুসলমানেরা জীবনেও কোনো দিন তোদের কাছে মাথা নত করে নাই জীবন দিয়া দিবে কিন্তু ইমান বিসর্জন দিবে না এখন বোনের মুখে একটু শক্ত কণ্ঠে যখন কথা শুনছে হজর তোমার বারু নরম হয়ে গেছে একরকম লজ্জিত হয়ে গেছে আচ্ছা কয়ে ফাতে আচ্ছা শুন বুচ্ছি তোরা কলমা ফুরসত ইমান আনসক ঠিক আছে এই ফড়লি যে এটা কি ফড়লি বাইরের থেকে আওয়াজ যে শুনলাম হজরত ফাতেমার্লাহ নাই কয় ভাই এটা আমাদের নবীজির উপরে নাজিল হওয়া কালামে আল্লাহ আমাদের নবীজির উপরে নাজিল হওয়া কালামে এলাহি যে আল্লাহর উপরে আমরা ইমান আনছি সেই আল্লাহর বানিয়েটা হজরতমর ফারুক আল্লাহন বলেন ফাতেমা আমার একটু দিয়ে আমি একটু দেখি জিনিসটা কি তুমি এখনো পর্যন্ত কাফের তুমি এখনো পর্যন্ত মোশরেক তুমি এখনো পর্যন্ত নাফাক যতক্ষণ পর্যন্ত ইমান না আনবা ততক্ষণ তুমি আফাদমস্তক নাফাক না পাক অবস্থায় আল্লাহর কোরআন পবিত্রতা ছাড়া স্পর্শ করা যায় না হজরতে অমর ফারুক রেজিয়াল্লাহানু বলেন ফাতেমা ঠিক আছে দরব না শুনতে পারবো নি একটু শুনতে পারবো কিনা হজরতে ফাতেমা রাজিয়াল্লাহানু বলেন হ্যাঁ শুনতে পারবি শোনার মধ্যে কোন অসুবিধা নাই এই অবস্থা দেখি শুনি হজরত হাব্বাবরজি আল্লাহানু বেড়ার ওই পাশ থেকে পাটাইশানের ওই পাশ থেকে আসছে সামনে এইবার শুরু করছে আরউজবিল্লাহমিল্লাহ গেছে। তো আমার ফারুক রুজি আল্লাহ খাব্বাব বস কর আর বরদাস্ত করতে পারিনা কলিজা যেন ফাটিয়া যাবে আমার ও খাব্বাব আসছিলাম তো স্বীকার করার জন্য শুধু তেলাওয়ার টা শুনিয়া শুধু রিডিংটা শুনিয়া আমার কলিজায় তীর লাগিয়া গেছে এখন আমি নিজে শিকার হইয়া গেছি আমি নিজে শিকার হইয়া গেছি ও ফাতেমা আমি সাক্ষী দিলাম এই এই জিনিস কোনো মাখলুকের কালাম হইতে পারে না এই জিনিস কোনো মাখলুকের কালাম হইতে পারে না এটা নিশ্চয় আল্লাহ আমাকে একটু না তোমাদের নবীর দরবারে আমি একটু মোহাম্মদুর রসুল্লাহ বরঙ্গা সাহাবে সুরতরা কোরআন শরীফের শুধু তালাওয়াতের একটা আসর আছে না না শুধু তেলাবাতের ফাগল ফাগল বানাই ফেলায় কোরআন শরীফের যাদের কলমের মধ্যে তেলাবাতের আওয়াজে ফাগল ফাগল বানাই ফেলা আমার বাইয়ের আদোষ্ট এক নম্বর কর্মসূচি নবী কোরআন শরীফের তেলাওয়াত দুই নম্বর কর্মসূচি কি ও বাইরা মনোযোগ আছে আমি এই জিনিসটা বলার জন্য আপনাদেরকে আমার আসল উদ্দেশ্য দুই নম্বর কর্মসূচি কিংলাদেশের ওলামা হজরত আজকে এখানে তসিফেনছেন আমার বেয়েরা দুস্তবাব এইখানে গলত কথা বলার কোন অবকাশ নাই এই ওয়াই হিম শব্দের অর্থ আল্লাহ ফাকর আলমিন বলেন আমি একজন নবী পাঠাইছি এই নবীকে তিনটা কর্মসূচি এক নম্বর কর্মসূচি নবী তালাবাদ করিয়া করে ইমানদারদেরকে শোনাবে নবী ইমানদারদেরকে কোরআন শরীফের তালাবাদ শিক্ষা দিবে ও বেহরাজুস্তাব বুঝি থাকলে বলেন কোরআন শরীফের তেলাওয়াত শিখার জন্য আল্লাহ একবার কলপ পরিষ্কার করার দরকার নাই নবীল ইসলামের আরেকটা মিশন আছে হুজুর পাল্লাহাম দুনিয়ার মুসলমানদেরকে কোরআন শরীফের এলেম এবং হেকমত শিক্ষা দিবেন কোরআন শরীফের এলেম এবং হেকমত শিক্ষা দিবেন ও বেসাব কোরআন শরীফের এলেম এবং হেকমত কলবের মধ্যে জন্য কলবের মধ্যে পাওয়ার জন্য কলবের মধ্যে অর্জন হওয়ার জন্য কলভইটা পরিষ্কার হইতে হবে ময়লা আবর্জনা যুক্ত আধ্যাত্মিক রোগ যুক্ত কলব যদি হয় সেই কলবের মধ্যে কোরআন শরীফের এলেম জায়গা নিবে না কোরআন শরীফের আলেম আমার বাইরা দুঃস্থ একটা মধু একটা বোতল এই বোতলের মধ্যে আপনি মধু রাখবেন এই বোতলের মধ্যে মধু রাখার আগে আপনি বোতলটার দিকে তাকাবেন বোতলটারী অংশটা পরিষ্কার আছে কিনা জি কি বাইরে পরিষ্কার আছে এটা দেখবেন না বিচারে পরিষ্কার আছে কিনা এটা দেখবেন বাইরে পরিষ্কার আছে কিনা দেখার দরকার কি মধু কি বাইরে থাকবে না বিচরে আমার বাইরে দুঃস্থ অভাব তখন মধু রাখার ইচ্ছা করবেন তখন বোতল এটার পরিষ্কার শুকনো একরে ঢুকাইয়া পানি এগুলা মুচ্ছা শুকাইয়া তারপরে দেখবেন যে এই বোতল মধু রাখার উপযুক্ত তখন যাইয়া সেখানে মধু রাখবেন ঠিক না আমার ভেয়েরা আল্লাহাকালমিনে করিমের তেলাওয়াত তেলাওয়াতের সাথে বিতরের সম্পর্ক নাই জবানের সম্পর্ক এই জন্য বিতর পরিষ্কার করার দরকার নেই কিন্তু আর একটা কর্মসূচি আছে তালিমে তালিমে علم এবং تعلیم حکمت তালিমে এলেম এবং তালিমে হেকমত এই দুটোটার সাথে কলমের সম্পর্ক এই দুটোটা এই দুটোটা বস্তু রাখতে হবে ফ্রের মধ্যে ফ্রিটের নাম কি ফ্রের নাম কলব এই মধ্যে বুক আছে কিনা হববে যা আছে কিনা হব্যে মাল আছে কিনা এদের কলবের মধ্যে আল্লাহ আকবর আদমে মুসাওয়াতের রোগ আছে কিনা এই সমস্ত জিনিসগুলা যদি তার কলবের মধ্যে থাকে আপনি তাদেরকে চিকিৎসা করেন চিকিৎসা করি করব কলবটাকে পরিষ্কার করেন কলবটাকে পবিত্র করেন তারপরে যাইয়া কলবের মধ্যে অ্যালেম এবং হেকমত রাখতে পারবেন আমার ভাইয়েরা দোস্তা বাবেন মনোযোগ আসেনি খুব সূক্ষ্ম খুব সূক্ষ্ম কর্মসূচি কয়টা এখন আমরা বর্তমান যুগের মানুষ দুইটার সাথে সম্পৃক্ত আছি ইচ্ছায় অনিচ্ছায় আর একটাকে পরিহার করছি সেই জায়গার নাম ছিল দরবারে রেসালত পরবর্তী চাইসা কালের আবর্তে তিনটা ডিপার্টমেন্ট আলাদা আলাদা হয়ে গেছে আমার ভাইয়েরা তেলাওয়াত শিক্ষা দিয়ে তেলাওয়াতের মুক্তি একমত শিক্ষা দে বড় বড় মাত্রা শাওয়ালারা আর তো হয় খানেকায়। এখন আমরা সম্পৃক্ত আছি আরেকটাকে মূল্যায়ন করি না আরেকটার প্রয়োজনীয়তা অনুভব করি না অথচ এটা ফরজ ওইটা যেরকম ফরজ তেলাবাত নামাজের জন্য যেরকম ফরজ এলিম শিখা ইসলামী জীবনযাপন করার জন্য তলবুল এলমে ফরিজাতুন যেরকম ফরজ খুদার কথম তোস্কিয়াও এরকম ফরজ তসকিয়া এরকম কিভাসুর আদিপ শাহুজুর মুফতি শাহুজুর ওনারা এলিমের হেকমত শিক্ষা দিবে তসকিয়া করবে কে এই কলবকে কলবের রোগার থেকে পবিত্র করবে কে শাহ সালাউদ্দিন দাম কাতাল আপনার তালিমে জন্য যদি উস্তাদ থাকে তো স্ত্রিয়ার জন্য উস্তাদ আছে ওইস্তাদ হলো কলমের ডাক্তার ওই উস্তাদ হলো কলমের ডাক্তার আমার ভাইয়েরা দুস্তার ক যেই নফসে কথা মানে না যে শরীর দস্তগির মেরে আয় দস্তগির ওই নফসাকে ঠিক করার জন্য সাইকে কামলের জুতা নিজেকে কি করে দিতে হবে বিক্রি করে দিতে হবে আতামাই হাজর আপনারা জিজ্ঞাসা করেন বাই আত বাই থেকে মোস্তাক বাই উন শব্দের অর্থ কি বিক্রি করা বিক্রি করা আমার ভাইয়া ইন্নমা ইন্দিন কোরআন শরীফের মধ্যে আসে না নাই বাইর শব্দ কোরআন শরীফের মধ্যে আসে না নাই তথাকথিত বর্তমান যুগের কিছু প্রগতিবাদী ইসলামী ইসলামিকেরা কিছু প্রগতিবাদী ইসলামিকেরা এই আর অস্বীকার করে আর মনে যেভাবে ইসলাম নাকি টুভির মধ্যে ইসলাম নাকি খোশাকের মধ্যে ইসলাম নাকি ট্রাই করে সার্চ করে। ট্রাই পরিযান করে কোর্ট পরিযান করে আমার ভাইয়েরা রসুল ইহকুম সাল্ল ইসলামের বডি কন্ডিশনকে কোন তোয়াক্কা করে না কিসের কারণে এই কারণ হল এটা বাঈ বিশ্বাস করে না বা আত্মবিশ্বাস আল্লাহ ফাকরবুল আলমিন বলেন বন্ধু যে সমস্ত মানুষেরা আপনার হাতে বাই আট গ্রহণ করছে হাতের কথা উল্লেখ আছে হাতের কথাও কি আছে উল্লেখ আছে যে এই সমস্ত মানুষেরা আপনার হাতে গ্রহণ করছে এরা আপনার হাতে গ্রহণ করে নাই হাতে কিভাবে এটা রসুল ইসলামের হাত উদাহরণ একটা রসুল্লাহামের হাতের উপরে হাত রাখি তো বাই হাত গ্রহণ করছে কি গ্রহণ করছে বাই গ্রহণ করছে আল্লাহ কয় ইয়াদ বন্ধু ব্যাকের নিচে সবের নিচে আপনার হাত আপনার সাহাবিদের হাত যারা এদের সকলের উপরে সকলের উপরে আল্লাহ আল্লাহ ফুল আলমিন বলেন এরা আপনার হাতে বায়াত গ্রহণ করে নাই আমি আল্লাহর হাতে বায়াত গ্রহণ করছে আমি এই জনসমুদ্রে জিজ্ঞেস করতে চাই রসুল আকুমসাল্লাহ ইসলামের কয় বছরের জন্য নবী বলে না। রসুল্লাহ সাহা কয় বছরের জন্য নবী হয়ে আসছেন তেইশ বছরের জন্য না কেয়ামত পর্যন্তর জন্য কেয়ামত পর্যন্তর জন্য নবী না রসুল্লাহ আসলাম হাত আমি না হুজুর পাকসালসলামের পরে এই দুনিয়াতে আর কোন নবী আসবে তাহলে রসুল্লাহ আসলামের কার নবুত নবুয়তের কার্যক্রম কেয়ামত পর্যন্ত পরিচালিত হবে কি হবে না যদি হয় আমার যারা হুজুর পাবে না তারা কার হাতে বাহন করবেন যারা হুজুর পাকসালামের খলিফা যারা হুজুর কি হবেন খলিফা হবেন রসুল খলিফা বর্তমানে দুনিয়াতে আসে নাই আমার ভাইস্তাহবাব আল্লাহর হাবিব জনাবসুল্লা খলিফা হজরত আবু বকর সিদ্দিক হাবিবের খলিফা হজরত ফারুক হাবিবের খলিফা হজরতানু আল্লাহিফা হজরত হাসান বসরি রহমতুল্লাহ হজরত হাসান বসরি রহমতুল্লা খলিফা শেখ আবদুল ওয়াহিদ রহমতুল্লাহ আমি শেষ পর্যন্ত আল্লাহর রহমতে আপনাদের দোয়াই বলতে পারবো কিন্তু সময় নষ্ট করতেছি না এইভাবে হাসান বসরি থেকে শেখ আবাহ রহমতুলের খলিফা হজরত মাঠিনা মুফতি আজিজুল হক সাহেব নব্বর মারকদাহ ফটিয়ার মুফতি সাহেব রহমতুল্লাহ খলিফা আমার বেয়া দোস্ত শেখুল আরবেজরতানুপুরি রহমতানি রহমতুল্লাহ হজরত নানুপুরি হুজুর রহমতুল্লাহ আল্লি খলিফা আমার কলিজার টুকরা মরশেদ আমার প্রাণাদিক প্রিয় শেখ আমার প্রাণাদিক আমার কলেজার টুকর হজরতান্দ রকম হজরত মৌলানা শাহজমির দিন সব রহমতুল্লাহ হজরত নান রহমতুল্লাহ খলিফা আল আমার বেস্তব হজরত মৌলানা শাহ সালউদ্দিন সবাই বলে আমিন আমার ভাইরা দু রহমতে আমার আমার শেখ সুযোগ্য সাহেব জাদা রাখি গেছেন সুযোগ্য সাহেব জাদা আল্লাহর রহমতে আল্লাহর রহমতে এই পর্যন্ত হজরতের কালের পরে এটা তো দ্বিতীয় মাহফিল এটা কি দ্বিতীয় মাহফিল নানুপুরের আমরা চতুর্দিকে দেখতেছি আল্লাহ রহমতে শাহ সালাউদ্দিন দাম্বার কাত সফল খলিফা সফল জাহানসীন আমার শেখের সফল জাহানসীন আমার ভাইয়েরা আমরা উনার জন্য দিবানিষি দোয়া করি দিবালিসি ওনার জন্য জয় করি আল্লাহ আমার হুজুরে আয়াল্লাহ আমার হুজুরে বেজুত করি ও বেহরাত তিরিশ বছরের পঁচিশ বছরের পরে ছোট্ট ডাক্তারি করতে পারে রুগী দেখতে পারে হাসপাতালে যদি আমাদের সাথী আমাদের কিন্তু এখন তো আর উনি ছোট না আল্লাহ রহমতে যোগ্য হইয়া গেছে ডাক্তার হইয়া গেছে আল্লাহ আকবার আমার ভাইয়েরা দোস্তাহবাব রসুল্লাহ ইসলামের খলিফা রসুল্লাহ ইসলামের খলিফা আপনারা আমাকে জিজ্ঞেস করবেন হুজুর রসুলের আমি যদি আদমের সন্তান হইতে পারি আল্লাহ আকবর শাহ সালাহ দিন দাম কাতহুম মাত্র সাতত্রিশ থেকে আটত্রিশটা খলিফার মধ্যস্থতায় রসুল্লাহ ইসলামের খলিফা হইতে পারে না কে পর্যন্ত থাকবে তো এটা কে আমত পর্যন্ত কি থাকবে পর্যন্ত থাকবে এবং এই সমস্ত খলি ভাড়া রসুল আকমসলামের উম্মতের ওই যে তস্কিয়া কলককে পরিষ্কার করার কাজটা আঞ্জাম দিবে কথা বুঝছেন না বুঝেন কলপকে পরিষ্কার করার কাজটা কি করবে আঞ্জাম দিবে আমার ভাইয়েরা দুঃখ कारण हलो डिपार्टमेंट बाग बाग हो ग्रीटा डिपार्टमेंट के प्रयोजन मन कर डिपार्टमेंट के प्रयोजन मन करा আল্লাহ মুখে হাজারো রোগে বরফুর হাজারো রোগে বরফুর তারপরেও মন্না করদম সুমা হাজার বকুনে সারা বাংলাদেশ থেকে আমার ভাইয়েরা দোস্ত আসছেন এই নানুপুরের বাগানে এই নানুপুরের বাগান থেকে কিছু নিয়ে যাওয়ার জন্য আমরা চেষ্টা করব, যাতে আমাদের কলপটা মৃত্যুর আগে আমরা সংশোধন করতে পারি আধ্যাত্মিক রোগ থেকে পবিত্র করতে পারি আল্লাহাক আমাদেরকে তৌফিক দান করেন্লাহির